بسم الله إن الحمد لله نحمده ونستعيله ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهدنا فلا مدللا ومن يدل فلا هادئلا وشهدو الله إله إلا الله وحده لا شرك له وشهدو أن محمد عبده ورسوله হাম্মদিন আমরা ইমান সম্বন্ধে আমাদের আকিদা কি হবে বিশ্বাস কী হবে ইমানের ডেফিনিশন কি এটে নিয়ে পড়তেছিলাম লাস্ট দিন আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আজকে পড়ব তার আগে দুটা কথা আছে বা দুটা ঘোষণা বলতে পারেন বা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন সবার অবগতির জন্য একটা হচ্ছে যে আমরা তেত্রিশটা আমাদের এই লার্নিং দিন ফ্রম স্ক্যাচেস মানে একেবারে শুরু থেকে দিন শিক্ষা বা দিন শেখার চেষ্টা করা এই যে সিরিজটা আমরা শুরু করছি এটা তেত্রিশটা এপিসোড বা তেত্রিশটা পর্ব আগে শেষ হয়ে গেছে না সেগুলার রেকর্ডিং আছে এবং সেগুলো আনইকুয়েল লেন্থথের কোনোটা দশ মিনিট সাত মিনিট আছে আট মিনিট আছে পঁচিশ মিনিট আছে তিরিশ মিনিট আছে ব্যারিয়াস লেন্থের আছে সেগুলোর রেকর্ডিং আছে বা সেগুলা আলহামদুল্লা প্রিজার্ভ করা আছে আমাদের বেশ কিছু ভাই বোন নতুন জয়েন করছেন ধরেন রাফলি সাত জন রিসেন্টলি জয়েন করছেন সো তারা যেন ধরতে পারেন সেই জন্য আমরা চাই যে তারা নিজেদের সময়ে একটু কষ্ট করে হলেও ওই ৩৩টা এপিসোড যেন শুনে নেন তাহলে তারা এটার সাথে থাকতে পারবেন এবং তারা এনজয় করবেন আসলে আর হঠাৎ করে মাঝখান থেকে আসলে একটু খাপছড়া লাগতে পারে স্পিডটাও হয়তো এক একজনের কাছে এক রকম লাগতে পারে যে খুব বেশি হয়ে যাচ্ছে অথবা খুব কম হয়ে যাচ্ছে এই গ্রুপে এমন মানুষ আছেন যিনি বলছেন যে এক সপ্তাহে একটা তো অনেক দেরি করে করে একটা আসে এক সপ্তাহ ওয়েট করে থাকতে হয় আবার এরকম মানুষ আছেন আমি জানি যিনি আধা ঘন্টার একটা লেকচারকে অনেক বড় মনে করেন বা অনেক অনেকটুকু মনে করেন যারা যারা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ তাদের কাছে ধৈর্য ধরে বড় কিছু শোনাটা খুব কষ্টকর মনে হয় বিশেষ বিশেষত ফেসবুকে যারা থাকেন তাদের শোনা দেখা পড়া সব কিছু ছোট ছোটো হয় এবং সময় নাই জীবনে এরকম একটা ভাব থাকে আরও একটা কারণ হচ্ছে যে তারা একসাথে অনেক কিছুতে ইনভলভ থাকেন আমরা শুরুতেই বলছি যে ডেফথ অফ এক্সপিরিয়েন্স এবং উইথ অফ এক্সপিরিয়েন্স আপনি অনেক কিছু একটু একটু একটু একটু জানতে পারেন আবার একটা কিছুকে খুব ভালো করে শিখতে পারে। প্রফিটিক শুননা বা রাসুলসাল্লাহ সাল্লামের সুন্না হচ্ছে ডেফথ অফ এক্সপিরিয়েন্স তার এবং তার সাহাবিদেরই তারা সব কিছুকে ভালো করে আত্মস্থ করার চেষ্টা করতেন সাহাবিদের কথা আমি বলছি যে তাদের ভিতর এমন সাবি আছেন যারা ছয় বৎসর সময় নিয়ে একটা সুরা শিখছেন সুরা বাকারা। এখন প্রত্যেকটা আয়াতকে তারা চেষ্টা করছেন জীবনে ইমপ্লিমেন্ট করতে জীবনে বাস্তবায়িত করতে এবং তারপরে তারা নেক্সট নেক্সট আয়াতে গেছেন একটা আয়াতকে জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করছেন বা আত্মস্থ করার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং তারপরে তারা পরবর্তী আয়তে গেছেন সো আমরা মনে করি যে ইসলাম শিক্ষা আসলে এইভাবে করা উচিত হপিং ওয়েব সার্ফিং বা এই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট এই পোস্ট থেকে ওই পোস্ট এই স্ট্যাটাস থেকে ওই স্ট্যাটাস এটা দিনশিক্ষার বা ইসলাম শিক্ষার কোনো পদ্ধতি হইতে পারে না ইসলাম শিক্ষা হচ্ছে আমি আমরা মনে করি যে দলিল সহকারে ধীরে স্থিরে আত্মস্থ করে বুঝে শুনে সংশয় দূর করে তারপরে আগানো উচিত এবং যেটার প্রায়োরিটি যেটা যেটা অগ্রাধিকার পাওয়ার কথা আগে যেটা আগে আসে ইম্পর্টেন্স অনুযায়ী সেটা আগে ই করা উচিত অ্যাড্রেস করা উচিত সেই জন্য আমরা আপনি খেয়াল করবেন যে এখনও কিন্তু আমরা আকিদা এবং বিশ্বাসের ব্যাপারগুলোতে আসছি কারণ মানুষ জান্নাতি বা জাহান্নামে হবে মূলত এইখানে এইখানে সমস্যার জন্য বিশ্বাসের সমস্যার জন্য আমলটাও খুব ইম্পর্টেন্ট আমরা স্বীকার করি এবং আমরা বলি আমরা তো পড়তেছি এখন যে আমলটা বা অ্যাকশন ইমানের অংশ এটা নিয়ে আমরা পড়তেছি জাস্ট শেষ শেষ পর্বগুলোতে এটা নিয়ে আলাপ আলাপ করতেছিলাম আমরা খুবই ইম্পর্টেন্ট অফকোর্স ইম্পর্টেন্ট কিন্তু আপনার যদি ইমান ত্রুটি থাকে বা বিশ্বাসের ত্রুটি থাকে তাহলে পাহাড় পরিমাণ আম আমূলও কোনো কাজে লাগবে না একদম জিরো হয়ে যাবে যদি ইমানকারী বিষয়গুলো বা নালিফায়ার্স অফ ইসলাম বা নালিফায়ার্স অফ ইমান যেগুলো আমরা প্রথমে পড়ছি আপনাদের হয়তো মনে আছে শুরুর দিকে আমরা পড়ছি বারোটা পয়েন্টে পড়ছি যে কি কি বিষয়ে মানুষকে ইসলাম থেকে বা ইমান থেকে বের করে দেয় বা মানুষ কাফের মুশ্রিক হয়ে যেতে পারে তো সেই জিনিসগুলার আমরা খুব খুব নিশ্চয়তা সহকারে শিখতে চাই একদম নিশ্চিত হয়ে জানতে চাই যে জিনিসগুলো আমাদের ভিতর নাই বা আমরা নিজেদেরকে গার্ড করতে চাই নিজেকে পাহারা দিতে চাই যে যেগুলো যেন আমাদের ভিতরে কোনোভাবে না ঢোকে আমলে যদি কিছুটা কমতে থাকে আমরা আশা করবো ইনশাল্লাহ আল্লাহর গ্রেস আল্লাহর দয়ায় আমরা হয়তো পার পেয়ে যাব বিকজ আমরা আপনাদেরকে একটা হাদিসের কথা বলছি আগে যে একজন আনসার সাহাবির ঘরে একজন মোহাজির সাহাবি থাকতেন জাস্ট ঘটনাটা আমি বলতেছি টেক্সট না মানে হাদিসের নষ্ট টেক্সটা আমি হবুও পড়তেছিলাম আমি জাস্ট সামারিটা আপনাদের বলতেছি যে একজন আনসার সাহাবির ঘরে একজন মহাজির সাহাবি থাকতেন আপনি জানেন মদিনায় মহাজিররা যখন আসেন মক্কা থেকে যখন হিজরত করে সাহাবিরা আসেন আসেন তখন রাসুলসাল্লাম মদিনায় যারা মুসলিম তাদেরকে বলছিলেন যে আপনারা আপনাদের এক একজন একজনকে ভাই হিসাবে গ্রহণ করেন এবং তার সাথে আল্লাহর নিয়ামত যা সম্পদ বা বাসস্থান বা যা মানে শেয়ার করা সেটা শেয়ার করেন এবং তারা সেভাবে এক একজন একজনকে আশ্রয় দেন তো এইভাবেই একজন আনসার সাহাবি যিনি মদিনার নেটিভ তার ঘরে একজন মহাজির সাহে যখন মারা যান তখন সেই আনসার সাবি বললেন যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতি বা তাকে সার্টিফাই করলেন যে জান্নাতি তখন রসুল্লাহাম জিজ্ঞেস করলেন যে তুমি কীভাবে জানলা তোমার কাছে কি ওয়াহি আসছিল তখন ওই আনসার সাবি বললেন না ওয়াহি কিন্তু ওনার আমল খুব ভালো ছিল খুব ভালো আমলের মানুষ ছিলেন তখন আল্লাহ রসুলাম বললেন যে আমল দিয়ে কেবল আমল দিয়ে কেউ জাননাতে যাবে না আল্লাহর গ্রেজ ছাড়া তখন সাবিরা তাকে জিজ্ঞেস করেন ইয়ার আপনিও না উনি বললেন না আমিও না এর থেকে আমরা বুঝতেছি যে আমলে আমাদের কিছুটা ত্রুটি থাকতেই পারে এবং আমরা পড়বো পরে বা আরও আরও ডিটেলস যখন জানবো তখন দেখবো যে বা বলছি হয়তো আমি কথাটা আপনাদের গল্প ছলে আগে যে ইমানকে একটা গাছের সাথে তুলনা করলে আমলকে তার শাখা প্রশাখা ধরা হয় গাছের রুট অন্তরে বিশ্বাস মুখে এই কি বলে মুখে আপনার প্রক্লেমেশন যেটাকে আমরা বলি মুখে ঘোষণা করা এবং অন্তরে বিশ্বাস করা তারপরে হচ্ছে কি যে এই দুটাকে রুট এবং কান্ড মানে মূল এবং কাণ্ডের সাথে তুলনা করা হয় আর আমলগুলাকে শাখা প্রশাকার মতই করা হয় একটা গাছের যেমন একটা পাতা বা একটা ছোটো শাখা যদি ভেঙেও যায় তাহলে যেমন গাছটা সার্ভাইভ করে এবং তথাপি আমরা সেটাকে গাছ হিসেবেই চিনি বা দেখি অথবা গাছ হিসেবে স্বীকার করি একইভাবে আমল যদি আমরা চেষ্টা আমরা ইচ্ছা করে ছাড়বো না বা আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল করার জন্য কিন্তু তারপরেও আমাদের আমলে ত্রুটি থাকতে পারে এবং সেটা আমরা আশা করবো আল্লাহ আমাদেরকে মাফ করবেন বা গ্রেস কিন্তু আমরা গ্রেস পাব কিন্তু বাকি জিনিসগুলো বিশ্বাসের জিনিসগুলোতে যদি কোনো ত্রুটি হয় বিশেষ করে ইমান বিনষ্টকারী কোনো ত্রুটি যদি হয় তাহলে আমাদের জন্য খুব দুঃসংবাদ এবং মানুষ সেটার জন্য মূলত জাহান নামে হবে আপনি জানেন যে আমরা আগে বলছি যে সুরা নিসার ৪৮ নম্বর আয়াত এবং সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতের সামারি হচ্ছে যে কেউ যদি তবা না করে শিল্পের উপর থেকেই মারা যান তাহলে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব বা জাহান্নাম ইজ মাস এবং জান্নাত হারাম তাকে আল্লাহ ক্ষমা করবেন না আমাদের জন্য সেই দুর্ভাগ্যটা না হয় সেই জন্য কিন্তু আমরা প্রায়রিটি বেসিসে ইমান সম্বন্ধে বিশ্বাস সম্বন্ধেই কিন্তু প্রথম নিয়ে এই পর্যন্ত সেই সম মানে এই তেত্রিশটা আগের এবং আজকেরটা মেলায় চৌত্রিশটা এপিসোড কিন্তু আমরা শুধু ইমান সম্বন্ধেই করতেছি বিশ্বাসের জিনিসগুলোকে শুদ্ধ করার চেষ্টা করতেছি তো এখন আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে বিশ্বাস সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে বা আকিদা হবে বা আমাদের বদ্ধমূল ধারণাগুলো কি হবে ইমান সম্বন্ধে ইমান ইমান কাকে বলে কিসে ইমান থাকবে না কিসে ইমান থাকবে এইসব নিয়ে পড়াশোনা তো যাই হোক আমি যেটা বললাম যে আগের যে তেত্রিশটা এপিসোড আপনারা আপনাদেরকে আমি এই গ্রুপের দুইজন অ্যাডমিন আসেন আমি ছাড়া একজন ইংল্যান্ডে থাকেন মাসুমা উন উনি ইংল্যান্ডে থাকেন আর একজন মার্ফিজা উনি অস্ট্রেলিয়া থাকেন আমি মার্ফিজার নাম্বারটা অস্ট্রেলিয়ার নাম্বারটা আপনি জানেন সিক্স ওয়ান দিয়ে তো দেখবেন যে গ্রুপ অ্যাডমিনের লিস্টে সিক্স ওয়ান দিয়ে যে নাম্বারটা ওইটা মার্ফিজার নাম্বার ক্লাস সিক্স ওয়ান দিয়ে শুরু যেটা অ্যাডমিন লেখা আছে পাশে সেটা মার্ফিজার নাম্বার ওনাকে আমি বলছি যে আপনাদেরকে যারা পরবর্তীতে জয়েন করছেন তাদেরকে যেন পার্সোনালি উনি লিঙ্কগুলো পাঠান যেখান থেকে আপনারা পুরানো এপিসোডগুলার রেকর্ডিং শুনতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন তারপরেও যদি কারো ডিফিকাল্টি হয় বা কোনো অসুবিধা থাকে আমাকে সরাসরি লিখতে পারেন বা মারফিজাকে লিখতে পারেন ইনশাল্লাহ আমরা সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আসেন আজকে আমরা আমাদের মে মেইন ইস্যু যাই টপিকে যাই বা যা আমরা পড়তেছিলাম সেটাতে যাই গতদিন যেখানে পড়ছে তারপর থেকে শুরু করবো আমরা একটা হাদিস দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে মুসলিমের একটা হাদিস সেখানে আল্লাহ রসুল্লাম বলেন বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তার উপর তারপর সরি তারপর সৎ কাজের উপর দৃঢ় থাকো এইটা যেমন তাহলে কি করতে হবে বলতে হবে আল্লাহ বিশ্বাস করে এবং তারপরে সৎ উপর লেগে থাকতে হবে এটা এটা ধরেন ইমানের এক ধরনের কথা আল্লাহ রসুল বলছেন ইমান সম্বন্ধে একটা এক ধরনের কথা বলছে আর একটা হাদিস আল্লাহ হাদিসে বুখারি হাদিস বলেন যে ইমানের সত্তরটার মতো শাখা আছে যার যেটা আপনার মমিনাত গ্রুপে এখন হুমায়রা একটা বই থেকে পড়তেছিল সোয়াবুল ইমান ওটার ইংরেজি আমরা বলতেছিলাম যে ফেথ হ্যাজ সেভেন্টি সেভেন বইটার ইংরেজির নাম আর কি তো যাই হোক আপনার দেখবেন যে ডিটেলস আছে। ইমাম বাইহ্যাকের বই এটা ঢাকায় পাওয়া যায় বাংলায় পাওয়া যায় খুবই কম দাম সবাই ঘরে কালেক্ট করতে পারেন বিআইসি বলে একটা ই আছে কাটামোনে ওদের পাওয়া যায় ওদের বই তো ওইখানে আপনারা সোহাবলী ইমানটা পাবেন ইমাম বাইহ্যাকের বই ট্রান্সলেট করা বাংলায় আর এই হাদিসটা আমরা পড়তেছি এই হাদিসটার উপর বেশ করে ওই বইটা রচিত বা বইটা কম্পাইল করা হয়েছে তো হাদিসটা হচ্ছে ইমানের সত্যতার মতো শাখা আছে যা যা সব সর্বোচ্চ বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে লাই লাহ্লাহ এবং সর্বনিম্ন বা সবচেয়ে কম ই হচ্ছে ইম্পর্টেন্ট যেটি সেটা হচ্ছে রাস্তা থেকে কোনো একটা ক্ষতিকর বস্তু সরায় দেওয়া লাইক কাটা অথবা কলার চোখলা আপনি সরাই দিলেন যে একজন একজন বিশ্বাসী বা একজন মানুষের কষ্ট হবে বা তার চেয়ে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে ইত্যাদি এই হাদিসের বাকি আইটু রয়েছে সেটুকু আল্লাহ রসুল বলছেন মডেস্টি বা হায়া যেটাকে আমরা বলি ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ ফেথ হায়াকে বলতেছেন যে একটা শাখা ইমানের একটা শাখা এখানে আমরা হয়তো পরেও আমরা আলোচনা করবো বাট এখন একটা অবকাশ আছে আমি একটু বলে নিই যে কুফোরের যেরকম অনেক শাখা পোশাখা আছে ইমানের বা ইমানের যেরকম অনেক শাখা পোশাক আমরা বললাম সাতাত্তরটা বা এখানে সত্তর যা কিন্তু এই বইটাকে বলা হবে মানে এখানে সত্তরটার মতো বলা হয়েছে তারপরে ওই নাম বাহেতির বইটাতে সাথে ছাত্র বলা হবে তেমনি কুপুরের কিন্তু অনেক শাখা প্রশাখা আছে এখন ইমানের যেরকম আমরা দেখলাম এটা মনে রাখার মানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখার জন্য যে ইমানের যেরকম আমরা দেখলাম যে সর্বোচ্চ হচ্ছে লাইলা হালাল্লা এটা যদি কেউ না বিশ্বাস করে না বলে না প্রক্লেম করে বা না ধারণ করে জীবনে তাহলে তার কোনো ইমানই নেই এটা ছাড়া ইমান হবেই না বা কেউ মমিন বা মুসলিম হইতেই পারবে না আবার সর্বনিম্ন যেটা পড়লাম যে কলার চোখলা বা এটা কাটা কাঁটাওয়ালা ডাল রাস্তায় পড়ে আছে বা আরও কিছু হার্মফুল জিনিস থাকতে পারে সেটা আপনি উঠায় কাঠের টুকরা সেটা আপনি উঠায় ফেলে দিলেন মানুষের যেন কষ্ট না হয় মানুষ যেন কষ্ট না পায় সেটাও ইমানের অংশ বলতেছেন রাসেল সাহায্য সালাব বা বলছেন কিন্তু এইটা যদি আপনি একদিন না করেন আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবেন এটা বুঝতে হবে যে এগুলোর ব্যারিয়াস লেভেলে ব্যারিয়াস ইম্পর্টেন্স আছে এবং যার কিছু যার ভিতর সব আছে তারও ইমান পরিপূর্ণ বা পারফেক্ট অফ কোর্স কিন্তু যার ভিতরে একটা ছোটো কিছু নাই ওই যে শাখা বললাম না এর আগে আমলের শাখা বলছিলাম যে এটা তাজ রাস্তার থেকে আপনি ই উঠায় ফেলে দেওয়ার একটা কাজ কিন্তু এই কাজটাও ইমানের অংশ বাট এইটা যদি আপনি না করেন একদিন ভুলে বা ইচ্ছা করেও যদি না করেন বা সময় স্বল্পতার জন্য করলেন না সেই জন্য আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে না একইভাবে কুফরের ভিতরে এরকম আছে যে এই কুপোর যেমন ধরেন আল্লাহকে গালি দেওয়া নজবুল্লাহ বা কোরআন ডিসেক্রেট করা ডিসেক্রেট করা মানে ডিসেক্রেট করা মানে ছিঁড়ে ফেলে বা পায়ে দলা বা তার উপর অপবিত্র কিছুই করা এরকম করে মানুষ যারা লোনাটিক্স বা ফ্রেজি পিপল বলতে পারে যারা এসব করে থাকে আমাদের দেশেই করছে রংপুর দিনাজপুরের দিকে কখনও করছে আমার এখন আর মনে নেই কোন জায়গাটা এক্স্যাক্টলি বাট ওই খ্রিশ্চান অধ্যুষিত বা যেসব জায়গায় অনেক অনেক বিধর্মীদের ই আছে জায়গা যারা হিংস্র ইসলামের ব্যাপারে সেরকম জায়গাতে বলে হয় তো যাই হোক এরকম কাজ করলে ইনস্ট্যান্টলি আপনার নষ্ট হয়ে যাবে মানে আর কোন বেশি নাই তো বা আমি বুঝি জানি কোনো করার হয়তো স্কোপ থাকবে না এরকম ব্যাপার আছে খুবই গর্হিত ব্যাপার যেগুলো কিন্তু আবার কুপুরের ভিতরে ছোট কোফর আছে যেমন কাউকে তার বংশ দিয়ে গালি দিলেন এই ছোট লোকে ছোট লোকের বংশের ছেলে বা ছোট লোকের ছোটো লোকের বাচ্চা বা এই আমরা গালি না আমাদের দেশে অনেক বলে কিন্তু লেনিয়েজ নিয়ে গালি দেওয়া যেটাকে এটা কিন্তু কুফুর এটা ছোটো কুফুর এটার জন্য মানে মুসলিম অমুসলিম হয়ে যাবে না বা কাফির হয়ে যাবে না কিন্তু এটা বড় বড়ো গোনা কবিরা গোনার চেয়ে বড়ো কুফুর সেটা কবিরা গোনার চেক সো আমরা এইগুলো খেয়াল রাখবো যে এই জিনিসগুলো জানা খুব যেন আমরা ধাব ছোট্ট একটা জন্য যেভাবে কাউকে কাফে ডাকবো না বা কাউকে অমুসলিম মনে করব না তেমনি একটা বড় ত্রুটির জন্য আমরা ভয় করব যে কেউ হয়তো অমুসলিম হয়ে যাবে বা গেছে এটা আমরা ভয় করবো সেই জন্য এটা জানা দরকার আচ্ছা এরপর আসেন অনেক অনেক আচ্ছা এখান থেকে আমরা যেটা বুঝলাম এই যে ঈশ্বর এই শেষ যে হাদিসটা আমরা পড়লাম বোখারি হাদিস সেখান থেকে আমরা বুঝলাম কি যে নলেজ এবং অ্যাকশান অর্থাৎ জ্ঞান বা প্রজ্ঞা বা দিনের জ্ঞান এবং অ্যাকশান যে আমল বা কাজ যেগুলো সেই অনুযায়ী কাজ আর সেটা একটা আলাদা করা যায় না এটাকে একটা থেকে একটাকে আলাদা করা যায় এবং নলেজের বা জ্ঞানের এসেন্স হচ্ছে অ্যাকশান আপনার যে জ্ঞানটা ঢুকছে আপনার ভিতরে আপনার ভিতরে যে ইমানটা ঢুকছে ইমানের জ্ঞান ঢুকছে বা ইমানের ব্যাপারগুলো ঢুকছে তার এসেন্স বা নির্যাস মানে ফলাফল হচ্ছে কাজ আপনি কাজ করলেন না কিছু আপনি শুধু বলেন না না আমি তো আল্লাহ বিশ্বাস করি আমি ইসলামে বিশ্বাস করি আমি সবকিছুতে বিশ্বাস কোনো কাজের রিফ্লেকশন নেই আপনি আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি পর্দা করেন না আপনি দাঁড়িয়ে রাখেন না আপনি হালা হালাম বাছ বিশাল করেন না অথচ আপনি বলেন না আমার ইমান ঠিকই আছে এরম আছে কিন্তু মানুষ অনেক মানুষ বলে সেটা ধোপেটিকবার জিনিস নয় কি সেটাই এখানে বলতেছেন ওনারা বা আল্লাহ রসুল্লাহ আসলামের হাদিস থেকে বা কোরআনের থেকে আমরা পাইলাম আমরা অনগোয়িং এখন পড়ে যাচ্ছি আমরা পড়া তারপরে দেখবেন যে ইমানের যেরকম ডিফারেন্ট ডিগ্রি হয় লেভেল হয় এবং শাখাও হয় এছাড়া আরেকটা কি বললাম যে ইমান বাড়ে এবং কমে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আগের দিন বলছি আপনাদের মুসলিম উম্মার বহু মানুষ মনে করে যে ইমান আবার বাড়া বাড়া কমার কি আছে আমি বুঝতে লা লাইলা হে বলছি তো ঠিকই আছে আমি তারপরে তার আমার কোনো সমস্যা নাই বা আছে এখানে কোরআনের আয়াত দিচ্ছেন দলিল দিচ্ছেন কয়েকটা আমরা একটা দুটো পড়ব সব পড়ব না একটা দিচ্ছেন সুরাম মুজ্জাসে হ্যাঁ চুয়াত্তর নাম্বার সুরা একত্রিশ নম্বর আয়াত একটা একটা প্রসঙ্গে আল্লাহ বলতেছেন যেন যেন বিশ্বাসীদের ইমান বৃদ্ধি পায় যেমন যেন বিশ্বাসীদের ইমান বৃদ্ধি পায় তাইলে এখান থেকে বুঝতেছি আমরা যে ইমান বাড়ার একটা ব্যাপার আছে এই আয়ের থেকে এই দলিল থেকে তারপরে আরেকটা দলিল দিচ্ছেন সুরা তবার নয় নম্বর সুরা একশো চব্বিশ নম্বর আয়ের এখানে বলতেছেন যে অ্যান্ড যখন এখানে বলতেছেন যে যখনই একটা সুরা নাজিল হয় তখন মুনাফিকদের কেউ কেউ বলে তাদেরকে বলে বিশ্বাসীদেরকে বলে উইচ অফ ইউ বা অন্যদেরকে বলে অন্যদেরকে বলে ঠাট্টা করে বলে বা ঠেস দিয়ে বলে উইচ অফ ইউ হ্যাজ হ্যাড হিজ ফেথ ইনক্রিজ বাই ইট এই যে সুরাটা নাজির লোক কার কার ইমান বাড়ছে এতে অথচ আল্লাহ বলতেছেন আমরা পরে পড়বো বা আগেও পড়ছি আমরা সুরা অনফলের এক দুই এক থেকে দুই এক দুই নাম্বার আয়াত আমরা আগে পড়ছি সম্ভবত এক দুই তো পড়লাম আমরা অথবা আর একটু বেশিও হইতে পারে আমি একটু দেখতেছি যেমন তো সেটা আবার আমরা পড়ব পরে সুরান ফল আট নাম্বার সুরান সেটা দুই তিন চার নম্বর এক আমরা পড়ছিলাম শুরুতেই এই চ্যাপ্টারটা শুরুতেই আবার আমরা একটু পরে দেখবো যে ওইটা তো এখানে বলতেছেন যে মুনাফিকরা বলে ঠেস দিয়ে বলে তোমাদের কাদের কাদের ইমান তারপরে আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল্লাহ বলতেছে যারা বিশ্বাসী তাদের ইমান বাড়ছে কিসে বাড়ছে সুরা নাজিল হওয়াতে বা সুরা নেমে আসাতে বা আয়াত নাজিল হতে। অ্যান্ডের ইজয়স এবং তারা এটাকে উৎসুল্ল বোধ করেন তারা একটু আনন্দ বোধ করেন এরপরে আমরা যেটা আগে পড়ে ফেলছি সেটা রিফারেন্স দিচ্ছেন আবার চূড়া আনফলের দুই নম্বর অ্যাপ যেখানে আল্লাহ বলতেছেন বিশ্বাসিত কেবল তারাই আল্লাহ বলতেছেন বিশ্বাসিত কেবল তারাই এটা বলে বলতেছেন যে তাদের পরিচয় থেকে বলছেন his হিজ are আর রিসার্চ them আন টু ডেন যখন আল্লাহর আয়াতসমূহ তাদের কাছে পড়া হয় তাদেরকে শোনানো হয় দে ইনক্রিজ মানে দে মানে বার্সেস মানে সেই আয়াতগুলো কি করে ইনক্রিজ দেয়ার সেভ তাদের ইমানকে বাড়ায় দেয় অ্যান্ড দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লড এবং তারা কেবল তাদের আল্লাহর উপর তা অপল করে যে দেখেন আল্লাহই বলে দিলেন যে একটা সুরা নাজিল হলে আমাদের ইমান বাড়বে এবং আমরা আল্লাহর উপরে বা নাজিল হলে বা শুনলে শুধু নাজিল না শুনলে এখানে শোনার কথা বলা হয়েছে এবং আমরা এই এই দুটা আয়াত কিন্তু খুব দুই তিন চার সরি এই তিনটা আয়াত আমরা বেশ সময় নিয়ে আলাপ করছিলাম আগের কোন একটা পর্বে এখানে আমরা বলছি বিশ্বাসিত কেবল তারা আল্লাহ বলতেছেন তাহলে আমরা যদি আমাদের যদি উপরে এই এফেক্ট না হয় মানে এটা শুরুতে ছিল যে আল্লাহ আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের বুক কেটে ওঠে খাশিয়া যেটাকে আমরা বলি ও যেটাকে বলি যদি আমাদের এরকম না হয় যদি একটা কোরআনের আয়াত শুনলে আমাদের ইমান না বাড়ে অথবা আমরা যদি ভিতরে একটা শান্তি না পাই বা একটা ভাল লাগা না আসে বা আমাদের নিশ্চয়তা না আসে এবং আমরা যদি তাওয়াতকুল না করি আল্লাহরের উপর তাহলে বুঝতে হবে যে আমাদের আছে আমরা একটু সারাই নেবো এটা নিয়ে চিন্তিত থাকবো সারাই নেওয়া এবং চিন্তিত থাকা সবসময় ইমানটাকে গেজ করা উচিত নিজের ইমানকে নিজে একটু মেপে দেখা উচিত যে আমি কি এরকম আমি কি এরকম এই যেটা আলামত বললাম একটা যে আল্লাহর কথা শুনলে বুকটা কেঁপে ওঠে থেকে ভয় থাকবে অ থাকবে হাসিয়া থাকবে তার মানে এটা না যে যেই সেন্সে আমরা ডাকাতকে ভয় করি সেই না এটা হচ্ছে মানে সর্ব মানে কী বলবো সব কিছু ছাপানো একটা ভয় যে আল্লাহর যে পাওয়ার আল্লাহর যে আল্লাহর যে ডাইমেনশন আল্লাহর যে ম্যাগনিটিউড বা আমরা তো আমি আগেই বলছি যে আমার সাথে একটা ডট বিন্দু একটা বিন্দুর একটা প্রপোর্শন আছে ধরেন এখানে একটা বিন্দু আমরা বলি জেমেছিতে বিন্দু কী বলি যার দৈর্ঘ্যপ্রস্থ কিছুই নাই মাত্র অবস্থান আছে মানে একেবারে নেগলিজেবল একটা ডট তাহলে আমার সাথে এই ডটটা হয়তো আপনি মাপতে গেলে দেখবেন যে আমি হয়তো এটা দশ কোটি গুণ কথার কথা কিন্তু আমাকে যদি আপনি ডটের সমান ধরান ধরেন তাহলে আল্লাহর সাথে আমার কোনো মেজার নাই কোনো প্রপোর্শন নাই কোনো গুণ নাই মানে অসীম অসীম অসীম অসীম তো সুতরাং আল্লাহকে তো আল্লাহর কথা উচ্চারিত নাম উচ্চারিত হইলে বা আল্লাহর কথা চিন্তা করলে আমাদের ভিতরে ওই ধরনের একটা অ আসা উচিত যে আমরা যখন আমরা নামাজে দাঁড়াই অথবা যখন তার কথা মনে করি বা তার কথা কেউ বলে কেউ যখন আমাকে আমাদেরকে বলে যে আল্লাহকে ভয় করো বা আল্লাহকে স্মরণ করায় যে আমাকে আমাদেরকে যখন বলে যে কিছু করো এর একটা আয়াত এখানে একটা আয়াত করতেছেন এখানে সরি রাস্লাম আমাকে মাফ করবেন আমি হাদিস বলতে গিয়ে আয়াত আসছে আমার মুখে রাসুল একটা হাদিস পড়বো আমরা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা হাদিস খুবই ইম্পর্ট্যান্ট একটা হাদিস এটা নিয়ে আমরা হয়তো চাইলে কেউ চাইলে হয়তো পঞ্চাশটা সেশান করতে পারবে চাইলে আমরা এটা নিয়ে একটা বই পড়ব ইনশাল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তফিক দিবেন আমরা একটা বই পড়ব কিন্তু হাদিসটা আজকে জাস্ট শর্টে পড়বো একটু বলে যাব। আল্লাহ রসুলাম বলেন এই হাদিসটা হচ্ছে আলবানের মতে সাহি সুনান আবু দাউদের হাদিস বা সুনান আবি দাউদের হাদিস আলবানির মতো সহি নাসুদ্দিন মতে আর এটা এখানে আল্লাহ রসুলাম বলেন হু এভার লাভস ফর দ্য শেখ অফ আল্লাহ ফর দ্য অফ আল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে হ্যাজ অ্যাটেন্ড পারফেক্ট ফেই তার ইমানটা সর্বাঙ্গ সুন্দর এবং পরিপূর্ণ কী বললেন কথাটা কথাটা বললেন যে যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে বা অপছন্দ করে কিছু পছন্দও করে কিছুকে আল্লাহর জন্য ভালোওবাসে আল্লাহর জন্য আবার কোনো কিছুকে অপছন্দ করে আল্লাহর জন্য এবং ঘৃণাও করে আল্লাহর জন্য অত্যন্ত মানে পারফেক্ট মানে ইমামের ইমানের বা তহিদের আলটিমেট অফ বলা হয় এটাকে আমরা একটু করে আপনাদেরকে টাচ দিয়েছিলাম যেদিন আমরা ওই শাহাদার শর্তগুলো পড়তেছিলাম আপনাদের মনে আছে নয়টা শর্ত পড়ছিলাম আমরা শাহাদা শর্ত সেদিন একটু করে এই ব্যাপারটা আমি মেনশন করছিলাম যে এটা আসলে ইমান আলটিমেট অফ তহিদ আপনার ভিতর যে তহিদ প্রতিষ্ঠিত হয়েছে আপনি যে তহিদ বুঝছেন বা তহিদের উপর নিজেকে নিয়ে যেতে পারছেন বা আল্লাহ তফিক দিয়েছেন আপনাকে তহিদের উপর থাকার সেটার ম্যানিফেস্টেশান হচ্ছে যে আপনি এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসবেন সেটা আল্লাহর জন্য ভালোবাসবেন আপনার সন্তান যদি আল্লাহওয়ালা না হয় আপনার তার জন্য কোনো ভালোবাসা থাকবে না আর সন্তানকে যে ভালোবাসবেন সেটাও আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহ বলছেন যে সন্তানকে আপনি এই এই পরিমাণ ভালোবাসবেন এই জন্য ভালোবাসবেন এই জন্য ভালোবাসবেন না সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তাহলে প্রহার তাকে প্রহার করবে তখন আপনার ভালোবাসা এসে মাঝখানে দাঁড়াবে না এই যে সমস্ত মানে অল এনকম্পাসিং যদি বলি আমরা সব কিছু মিলায় আপনার জীবনটা এমন হবে যে আপনার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে আরেকদিন আমি বলছিলাম তার বাইরে কোনো ভালোবাসা থাকবে না আর সকল ঘৃণা বা অপছন্দ হবে আল্লাহর অপছন্দের সাবসেট বা আল্লাহ যেগুলোকে অপছন্দ করতে বলছে সেগুলার সাবসেট বা সেগুলার নিচে থাকবে তার বাইরে যাবেন যাবে না মানে আল্লাহ আরেকটু ভেঙে বলি আল্লাহ একটা অপছন্দ করেন সেটার প্রতি আপনার কোনো ভালোবাসা থাকবে না এটা হচ্ছে আপনার সকল ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট হওয়ার কথাটা মানে আবার এটা আমি ম্যাথমেটিক ম্যাথমেটিক্সের দাম ইউজ করলাম কিন্তু জাস্ট সহজ করার জন্য আমি বলতে চাইছি এটা আবার উল্টা আমি একটু আরেকটু ভেঙে ওইটাও বলি যে আল্লাহর পছন্দনীয় একটা জিনিস আপনার কোনো অপছন্দ হবে না আপনার অপছন্দ হবে সব আল্লাহর অপছন্দনীয় জিনিসগুলো কিন্তু আল্লাহ জিনিস পছন্দ করেন সেটা আপনার অপছন্দনীয় হবে না জাস্ট ফর এক্সাম্পল ব্যাপারে যে হাজব্যান্ড এটা সেকেন্ড বিয়ে করবে বা থার্ড বা বিয়ে করবে আল্লাহ এটা অনুমোদন দিয়েছেন আপনার আপনার খা আপনার ঈর্ষা লাগতে হইতে পারে ভিতরে ঈর্ষা আসতে পারে সেটা আমরা অস্বীকার করি না বা সেটা আল্লাহর রসল অস্বীকার করেন বা সেটা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন ঈর্ষাটা সেটা আসতে পারে কিন্তু আপনি জিনিসটাকে অপছন্দ করবেন না আপনি বলবেন না যে ইসলামের সব আমি পছন্দ করি শুধু এই একটা জিনিস ছাড়া একজন ভাইও একইভাবে বলবেন যে বলবেন না যে ধরেন ফর এক্সাম্পল তার তার জন্য একটা একটা আমি জ্যেষ্ঠ জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি আমি খুব হ্যান্ডসাম দেখতে পসেবলি সবাই ওনাকে দেখলে প্রথম কথাতেই বলতে যে বাহ্য সুন্দর একজন সুপুরুষ মানুষ উনি যেদিন দাঁড়িয়ে রাখলেন তারপর থেকে ওনাকে আর কেউ এই কথাটা বলে না বা তিনি ওইভাবে চোখে পড়েন না যেভাবে আগে পড়তেন হ্যাঁ লম্বা একটা দাড়ি রাখছেন বা সুন্নতি মানে সুন্নতি মানে কি মানে প্রপার ড্রেস যেটা ইসলামী অ্যাটায়ার সেটাতে সে তিনি থাকেন এখন আর ওইটা বলেন না এখন এখন কি হলো যে তার এটাই আল্লাহ ভালোবাসেন তার এই লেবাসটা এই দাড়িটা এইভাবে চলাটাকে আল্লাহ ভালোবাসেন এর বাইরে গিয়ে তার ওই ভালোবাসা থাকবেন না যে ইস আমার ওই চেহারাটা কত সুন্দর ছিল কত ভালো ছিল এটা করবেন না আপনারা হয়তো জন্য বলতেছে যে কেন আমি দাড়ির কথা নিয়ে আসানো যে মেয়েদের যেরকম একজন বেপর্দা বা একজন জিন্স টি শার্ট পরা মেয়ের যেরকম হিজাবটা একটা বিশাল স্টেপ ইসলামের পথে তেমনি একজন চালু মুসলিম যারা আমাদের দেশের বা চালু মানে একজন মানুষ তার জন্য কিন্তু দাড়িজবিটা একটা বিশাল স্টেপ মানে একটা পাহাড় অতিক্রম করার মতো জিনিস কারণ এর পরের এবং আগের ব্যাপারগুলো টোটালি ডিফারেন্ট হয়ে যায় মানে জীবনের জিনিসগুলো এই জন্য তার কাছে অনেক সময় শক্ত লাগতে পারে কঠিন লাগতে পারে তো সেইজন্য আমি বললাম যে আপনার ভালোবাসা এবং আপনার ঘৃণা বা অপছন্দ দুইটাই আল্লাহর ভাল আপনার ভাল্লাগাটা আল্লাহর ভাল লাগা বা ভালোবাসার সাবসেট হবে আপনার ঘৃণাটা আল্লাহর ঘৃণা বা অপছন্দের সাবসেট হবে তার বাইরে আপনার কোনো বোধই থাকবে না বা কোনো চয়েস থাকবে না ভেরি ডিফিকাল্ট এটা ইজি না এটা এটা সহজ না এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস কিন্তু এটা আপনি আমাদের আপনার আমার সবাই ইচ্ছা থাকা উচিত বা চিন্তা থাকা উচিত আমরা কি করে এই পর্যায়ে যাবো বা কী করে এটা অ্যাচিভ করবো ইনশাল্লাহ এরপরে আমরা একটা হাদিস পড়বো এই হাদিসটা আমি হয়তো সাত বছর বয়স থেকে জানি কিন্তু এটার একটা ভয়ঙ্কর দিক আমি হয়তো খেয়াল করি নাই সেটা ধরেন এখন থেকে মাত্র হয়তো তিন চার বছর হয় আমি এটি খেয়াল করছি এই এই হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস হয়তো আপনারা সকলেই জানেন এটা তারপরেও এইভাবে জানেন কিনা আমি জানি না আপনি চিন্তা করে দেখবেন এইভাবে জানেন কিনা সেটাতে আল্লাহ রসুল সালাম বলতেছেন যে তোমাদের জন্য যে কোনো একটা খারাপ কাজ ঘটতে দেখবে সে সেজন্য তার হাত দিয়ে সেটা সেটা পরিবর্তন করার চেষ্টা করে অর্থাৎ বাই টেকিং অ্যাকশান আপনি একটা অ্যাকশন নেবেন সেটা ধরেন আপনি এসে দেখলেন যে আপনার ছোটো ভাই মিউজিক শুনতেছে বা রক মিউজিক শুনতেছে সে আপনার যদি ক্ষমতা থাকে আপনার অবশ্যই আছে ছেলে ভাইয়ের উপর ক্ষমতা বা যেটুকুই এক্সারসাইজ করতে পারেন তার বলে যদি আপনি বন্ধ করতে পারেন এটাকে আপনি বন্ধ করে দিবেন এটা হচ্ছে অ্যাকশন বা বাই হ্যান্ড উইথ ইজ হ্যান্ড বলছেন আল্লাহ তারপর বলতেছেন যে ইফ ইউ ক্যানট কিন্তু যদি করতে না পারেন এটা কিন্তু ছোটো ভাই বেলায় ছেলের বেলায় অনেক সময় করা যায় না আজকের যুগে ছেলে আপনার উপর ডিপেন্ডেন্ট না বরং আপনি তার উপর ডিপেন্ডেন্ট কথার কথা জাস্ট একটা একটা একটা উদাহরণ দিতে গিয়ে যে আপনি আপনার ছেলের সাথে থাকেন অথবা ছেলের সাথে থাকেন না ছেলের আপনাকে মাসোহারা দেয় এবং সেটির উপর আপনার জীবনযাপন করেন বা আপনি বাধ্য এটা সময় হয় না মানুষ বাধ্য চেয়ে করে সবসময় তা না তো এরকম একটা অবস্থায় আপনি একটা লিমিটে বেশি হাত দিয়ে কিছু করতে পারেন না আপনার ছেলে আপনার চেয়ে বেশি স্ট্রং বড় বা অনেক বেশি তাকে আপনি হাত দিয়ে আটকেতে পারবেন তখন মুখ দিয়ে বলার চেষ্টা করবেন বা আপনার ছোট ভাই কেয়ার করে আপনার হাতের হাত দিয়ে ট্রিট করার বা আপনি তাকে তার কিছু বন্ধ করবেন তার কিছু আটকাবেন সেই ধরনের কন্ট্রোল অথবা সেই ধরনের ই নাই আপনার তার উপর নিয়ন্ত্রণ নাই তার উপর সেটা করতে পারবেন না তখন চেষ্টা করবেন মুখ দিয়ে অন্তত সেটাকে চেঞ্জ করার বা সেটাকে প্রকাশ্য বলা তো আল্লাহাম বলতেছেন ইফ ইউ ক্যানট যদি সে না পারে হাত দিয়ে করতে না পারে দেন উইথ ই মানে কথা বলে বা মুখ দিয়ে প্রতিবাদ করে সেটাকে ই করবে বদলাবে এসে থাকে পরিবর্তন করবে খারাপ অ্যান্ড এসে তাও যদি না পারেন এমন একটা সিচুয়েশন হতে পারে তাও পারেন না যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কোনো বাবা যদি হন উনি ছেলের হাতের দিকে তাকায় থাকেন হয়তো উনি ছেলের দিকে তাকায় থাকেন কখন সে আসবে কখন সে হেল্প করবে কখন সে টাকা দিবে চিকিৎসা দেবে পয়সা দিবে যদি এরকম মজবুর হন কেউ আর কি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ সকলের জন্য রাখা আছে আল্লাহ প্রভিশন তারপরে আমি বলতেছি ক্রিটিক্যাল সিচুয়েশন বলতেছি যে তুমি এইভাবে নির্ভরশীল ছেলের উপর যে মুখ দিয়ে কিছু বলাটা ওনার জন্য ডিফিকাল্ট তখন কী হবে দেন ভিট ইজ হার্ট তখন কী করবেন যে হার্ট মানে মনে মনে সেটা প্রতিকারের চেষ্টা করবেন সেটাকে ঘৃণা করবেন এটা ঘৃণা করবেন এবং এটা বিশ্বাস করবেন যে এটা এটা ঠিক না সঠিক জিনিসটা যে কাজটাই আর কি খারাপ কাজ যেটাই হোক এই পর্যন্ত কোনো সমস্যা নাই এই পর্যন্ত আমি ছোটোবেলার থেকে জানি আমি বললাম হয়তো সাত পাঁচ বছর সাত বছর বয়স থেকে জানি হাবস্টার কিন্তু তারপরে একটা ছোট্ট অংশ আছে সেটা খুব ভয়ঙ্কর অংশ আল্লাহ সব বলতেছেন অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ আর সেটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ইমান অর্থাৎ এর নিচে কোনো ইমান নাই তাহলে আজকে আপনার আমার যদি কোনো একটা অবস্থাকে দেখে আমাদের খারাপ না লাগে কোনো একটা খারাপ অবস্থা দেখে ধরেন রাস্তাটা বে পর্দা মেয়ে দেখলেন অথবা কোথাও কাউকে গিবত করতে দেখলেন অথবা আরো কিছুতে একটা খারাপ জিনিস দেখলেন কত খারাপ জিনিস আমাদের চারিদিকে খারাপ জিনিস ছড়াছড়ি খারাপ কাজের ছড়াছলি খারাপ কাজ হইতে দেখলেন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কমর জরাজি করে হাঁটতে এসে দেখলেন এবং আপনার কাছে কিছুই লাগলো না মানে যেটা আল্লাহ রসুল বললেন লাস্টে বাই অ্যাটলিস্ট হেইটিং ইট অ্যান্ড বিলিভিং ইট টু বি রং এটাকে ঘৃণা করে এবং এটা বিশ্বাস করে যে এটা ভুল এটা হচ্ছে হার্ট আপনি করলেন উইচ ইজ মানে আপনারা অন্তর দিয়ে আপনি পরিবর্তনের চেষ্টা করলেন কি করলেন আপনি ঘৃণা করলেন এবং এটাকে ভুল বলে বিশ্বাস করলেন এবং তাই যদি করেন তাহলে আপনি এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় অথবা কিভাবে এটাকে বন্ধ করা যায় বা কীভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য একটা চিন্তা ফিকির করবেন আপনি এরপরে একটা প্রচেষ্টা চলবে আপনার ভিতরে কিন্তু তাও যদি না হয় খারাপ লাগাটুকু আপনার যদি না হয় তাইলে আপনার উইকেস ইমানটুকু নেই অর্থাৎ আপনার ইমানই নাই এইখানে আমরা বোধ আমাদের জন্য ভয়ঙ্কর একটা বানী আছে যে আমাদের আমরা আমাদের নিজেদের দিকে তাকাই দেখি সত্যি সত্যিকে আমরা সকল ইভিল একশন দেখে আমাদের মনটা কষ্ট লাগে আমাদের কি খারাপ লাগে আমরা কি সেটা ঘৃণা করি আমাদের নিকটজনরা যখন বেপর্দা চলে অথবা তারা যখন ঘুষ খায় তারা যখন সুত খায় তারা যখন আহ নিকটজন মানে অন্যের দোষ তো আমরা খুব সহজেই ধরতে পারি বা দেখতে পারি সেটাকে ঘৃণাও করি কিন্তু যখন স্নেহের ভালোবাসার মানুষজনরাও যখন যখন এই ক্যাটাগরিতে পড়ে তখন কি আমরা সত্যি সত্যি সেটাকে আমাদের মনটা কি সত্যি কষ্ট পায় সত্যি আমরা ঘৃণা করি সত্যি আমরা সেটাকে ভুল মনে করি নাকি তাদের সাথে আমরা গদ্মালিকা প্রবাহে গা বাসায় দিই আমরা আমরা আমি অনেকদিন বলছি আবারও বলতেছি যে আমাদের ধরেন সোশ্যালাইজিংয়ের যে ব্যাপারগুলোতে আমরা করি হয়তো একটু বড়ো হয়ে যাচ্ছে শেষ করে যে আমরা দেখি অনেক সময় আমরা নামে একটা অন্যায় জিনিসের সাক্ষী হই বা তার সাথে সহযাত্রী হই বিয়ের সারিতে আমরা অশ্লীলতা হচ্ছে একটা গান বাজনা যেখানে হচ্ছে একটা গায়ে হলুদ যেখানে হচ্ছে একটা মেয়েকে বেপরদা সাজায় স্টেজের উপর বসায় আমরা আত্মীয়তা বন্ধুত্ব অফ সোশ্যাল রিলেশানস আমরা সেখানে তাদের সহযাত্রী হয়ে আমাদের মনে সেই জন্যটা সেই খারাপ লাগাটা আসে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিয়েলি আমাদের ইমান নিয়ে চিন্তিত হওয়ার কথা আমরা আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ আরও আলোচনা হবে এটা নিয়ে সুহানা কালামিহামদি কশাল আলাহ আস্তাফারুকআ টু বি লাইক আমরা যে শুনলাম তার ভেতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সচেতনতার থেকে আল্লাহ আমাদেরকে जान मानार बोझार तफिक दें जान बोझारानार तफिक दें सरियल बोले सेटा उचित जाहोक असलम वरहमतुल्लि वबरक